আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তু হতে বর্ণিত নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখতে পেলাম একটি কূপের পারে বড় বালতি দিয়ে পানি তুলছি তখন আবু বকর রদিল্লাহ তু এসে এক বালতি বা দু বালতি পানি তুললেন তবে তার পানি তোলার মধ্যে দুর্বলতা ছিল আল্লাহ তাকে ক্ষমা করুন অতপর উমর ইবনু খত্তাব রদিল্লাহ তু আলাহন বালতিটি তার হাতে গিয়ে বড় আকার ধারণ করল তার মতো এমন দৃঢ়ভাবে পানি ওঠাতে আমি কোনো তাকতওয়ালাকেও দেখিনি लोकर तृप्तर साथ पानी पान गृहे विश्राम निल